ই তুল আল আয় তু رَبِّهِمْ বিজা فَاسْتَجَابَ হু রবহু فَصَرَفَ عَنْهُ দেখুন অতপর তা রব তার ডাকে সাড়া দিলেন এবং তাদের ষড়যন্ত্রকে নসৎ করে দিলেন ইন্সাম তিনি ভালো করে সবকিছু শুনেন এবং জানেন ইসব কি বলছেন তার মনের কি অবস্থা আছে তাদের ষড়যন্ত্র তখন তিনি তা এটা ষড়যন্ত্রকে সরিয়ে দিলেন কেমনে সরিয়ে দিলেন পরের আয়াতে আছে অতবর তাদের কাছে মনে হলো তাদের কাছে তাদের ধারণায় আসলো এত বাস্তবে দেখার পরেও যে তিনি নির্দোষ আর ওই মহিলা দোষী সত্ত্বেও তাকে তারা জেলখানায় পুরাবে কারণ কিছু কথা যখন ছড়িয়ে গেছে বাচ্চার মানুষের প্রশ্ন আছে এটাকে উল্টানের জন্য এখন সে যে মিডিয়া তখনকার জামানায় যে মিডিয়া ছিল ওই মিডিয়া একটা বলছে ওইটাকে কাভার করার জন্য আরেকটা দিয়ে ঢাকতে হবে যে এই দোষী প্রমাণিত হয়েছে বিদায় তাকে জেলে পুরানো হয়েছে জেলে পুরানো হলে তো পুরতে হলে তো তার আছে তো এরকম বর্তমান ওখানেও কিছু বিচারের ব্যবস্থা হলো এবং তিনি দোষী প্রমাণিত করার জন্য বোধ তারা কিছু জোগাড় করে ফেলেছেন কিছু সাক্ষীটা কি আছে সাক্ষী আসতে ছানা জোর করে নিয়ে আসে সাক্ষী পালিয়ে ধরে নিয়ে আসে এই জমনা এরকম ঘটে নাকি ঘটে নাই সাকিয়া আবার গিয়ে বলে আমি তো দিদি সেনা আমার জোর করে পর্যন্ত ওখানে তাকে ঢুকিয়ে রাখবে শাস্তি দেবে জেলখানার মধ্যে প্রচার হয়ে যাবে যে বাচ্চার স্ত্রী নির্দোষ দোষীটাকে ধরে ফেলেছে তাকে এখন জেলে ঢুকানো হয়েছে আর উনি যখন ঢুকলেন একই সময়ে যেভাবে হোক আরো দুইজন ঢুকলো রাজ কর্মচারী তারাও দুইজন সঙ্গে তাদের আলাদা কেস তাদের কেস আমরা কি শুনেছিলাম তাদের নাকি ব্যাপার অভিযোগ আছে যে কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছিল কারো পক্ষ থেকে বাচ্চাকে বিষ পান করানোর জন্য একজন হলো বাদশার আরেকজন হলো বাচ্চার মদ পান করানোর কাজে নিয়োজিত ইসেফ আলাই সঙ্গে দেখা সাক্ষাতের কাছাকাছি ব্যবস্থা ছিল একই ছেলে বা পাশাপাশি ছেলে তারা ছিলেন কলা কলা আসিরু ইন্নি তারা ইতিমধ্যে ইসুফ আল্লাহ পরিচয় হয়েছে আর দেখতে পেলেন একজন মহৎ মানুষ আর কোন সময় জানতে পেরেছেন যেভাবেই হোক ইসুফ আল্লাহ ব্যাখ্যা করার জ্ঞান দিয়েছেন তারা তাদের স্বপ্ন বললেন একজন আমি দেখতে পাচ্ছি যে আমি মদ তৈরি করছি মদ তৈরি ফ্যাক্টরিতে কাজ করছি ফল থেকে রস বের করে মদের এই প্রস্তুতির কাজে আমি নিয়ে যদি আছি এটা দেখতে পেলাম স্বপ্নে অকল আঃ ই আর দ্বিতীয় বললেন আমি দেখতে পেলাম আমার মাথায় করে ক্যারি করছি বহন করছি রুটি রুটি করে নিয়ে যাচ্ছি কোন তিন আর মাথার উপর থেকেই রুটি খাচ্ছে পাখি না বেতা একটু মেহরবানি করে আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিন এর তা কি হতে পারে একটু বলে দিন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নেককার মানুষ আপনাকে হয়তো আল্লাহ জ্ঞান দিয়েছেন খাস করে এবং আপনি নেককার হিসাবে আপনার বোঝার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন তিনি ব্যাখ্যা করে দিলেন তিনি বলে দিলেন একটু সময় দাও তিনি চিন্তা করছেন আর বললেন যে তোমাদের যে খাবার আসতেছে নেক্সট মিল পরবর্তী খাবারে টাইম ডিউ তার আগেই খাবার আসার আগেই ইনশাল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা শুনিয়ে দেব করলে আমি খুব পারি আমি পারম এরকম ধারণা আসে তাই না আমি কোন কাজে কোন আমার অসুবিধা আমি সব পারি বা তিনি সব পারেন এরকম ক্লেম করার মানসিকতা খুবই খারাপ আল্লাহ পছন্দ করেন দাম্বিকতা তাকাব্বর অহংকার চলে আসে তো আমার রব আমাকে এগুলো শিখিয়েছেন কাজেই সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া আল্লাহকে তাদের দৃষ্টিও আকর্ষণ করছেন এখন তিনি স্বপ্নের ব্যাখ্যা বলার আগে দাওয়াত দিচ্ছেন ইসলামের কারণ তারা এখন একটা আগ্রহ নিয়ে এসেছে তাদের মন এখন রেডি আছে দাওয়াত দিলে তারা কবুল করবে আমি কেরাম তো দাওয়াত দেওয়ার জন্যই অস্থির আর যে কোনো লোক যারা দিনের সন্তান পেয়েছে তারা সুযোগ পেলে এই দিনের দাওয়াত অন্যদিকে দেওয়ার দায়িত্ব আছে রবি ছাড়াও আমাদেরও দায়িত্ব আছে সুযোগ পেলে ইন্নি তার কাউ মিল্লা বিল্লা হিওয়া হুম বিলের হুম ক্যা ফেরুন যে আমি ছেড়ে দিয়েছি ওই কৌমের মিল্লাত যে কৌম আল্লাহর প্রতি পরবর্তী জীবনে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে এই কথা বিশ্বাস করে না আল্লাহর প্রতি বিশ্বাস কিছু মূর্তির পূজা করে মাত্র এইরকম কমে আমি ছেড়ে দিয়েছে। তোমরা যদি ভালো হতে যাও তাহলে তোমরা আল্লাহর দিকে চলে আস ওই মিল্লের আবিষ্কার করো যেটা আমি বলতে চাচ্ছি আর শুধু আমার নিজের কোনো কিছু না আমার পূর্বপুরুষ যারা নবী ছিলেন আমি কেরাম ছিলেন তাদের এই একই ধর্ম ছিল নিশ্চয়ই ওই এলাকায় ইব্রাহিম আল্লাহ সালামের পরিচয় গোপন ছিল না তারা জানত এরকম মহান নবী ছিলেন তার ছেলে ইশাহ তার ছেলে অপরিচিত ছিল না সালামকে স্বীকার করে না করে না করে তো এরকমই সেই জমানায় ওনাদের স্বীকৃতি ছিল যে এই তো মহাব ব্যক্তিদের যে ধর্ম ছিল ঐটাই তো আসল ধর্ম কেন মানুষ সেখান থেকে ডাইভার্ট হয়ে পদ দিকে চলে গেল মা আমাদের কিছুতেই কোন সুযোগ নেই ঠিক নয় যে আমরা আল্লাহর সঙ্গে কিছু একা শরিক করে বলবো এত বড় আল্লাহ যিনি একা সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন সমস্ত রিজিক দায়িত্ব যিনি নিয়েছেন তার রিজিক খাই আর আরেকজনকে শরিক করি কত অন্যায় কথা এই যে আল্লাহ তিনি ছাড়া কোনুদ নেই এত গুরুত্বপূর্ণ কথা এগুলো ছেড়ে তৌহদকে ছেড়ে অন্য মানুষ যে কুফরিতে চলে গেলো ছেড়ে গে চলে গেলো আর আমরা যে এগুলোর মধ্যে টিকে থাকতে পারলাম তাহেদের উপরে থাকলাম টিকে থাকতে পারা ইসলামকে পাওয়া কত বড় সৌভাগ্যের বিষয় রেখেছেন এবং অন্য মানুষকে আল্লাহ তালা ইসলাম সবার জন্য দিয়েছেন আল্লাহর কাছে একটি মাত্র দিন সারা দুনিয়ার মানুষের জন্য সেটা হচ্ছে ইসলাম এখন অন্য ধর্মের লোকেরা মনে করে ইসলাম আমাদের ধর্ম আমাদের একটা যেভাবে নিজস্ব যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা এখন তারা অন্যরা বাংলা বলে না তো তাদের ল্যাঙ্গুয়ে আলাদা তো তো দিনটাও কি এরকম মনে করে মানুষ দিনটা তো হচ্ছে সমস্ত মানুষের জন্য এক এক জাতির এক এক ল্যাঙ্গুয়েজ থাকে ভাষা থাকে ডিফারেন্ট কিন্তু দিন তো আসলে একটাই আল্লাহ তালা দিয়েছেন সমস্ত মানুষ এটা পাওয়ার কথা বলা কি না কিন্তু অধিকাংশ লোক আল্লাহ দিনের করে আল্লাহর কাছে আসার চিন্তা করে না বরঞ্চ উল্টো পাল্টার দিকে বাতিল ধর্মের দিকে দিকে দীক্ষিত স্বীকৃতি আদায় করে না এবার তিনি দাওয়াত দেওয়ার কাজ হয়ে গেল তাদের দিলে দাওয়াত দিলেন দেওয়ার পরে তারা কবুল করলো কি করলো না সেটা আর এখানে আসেনাই এখন পরে এবারে তাদের স্বপ্নের ব্যাখ্যা আসলো আয়াতের মধ্যে আরেকটু বাকি আছে দাওয়াতের কাজ আরেকটু বুঝালেন হে আমার জেলের দুই সাথী দুই সঙ্গী বলতো দেখি তোমরা বিচ্ছিন্ন বিভিন্ন রকমের কয়েক ধরনের মূর্তি মত কি ভালো যারা একটা সঙ্গে আরেকটা মিলে না ক্ষমতা তার হাতে তিনি ভালো বলো বিবেককে প্রশ্ন করো এতগুলো মূর্তি না এক আল্লাহ আমাদের মবে এই যে তোমাদের বিভিন্ন রকমের মূর্তিগুলো আছে কয়েক ডজন কয়েক শ আছে অথবা কয়েক হালি আছে সবগুলোই কিছু নাম তোমরা আবিষ্কার করেছ নাম দিয়েছ তোমরা তোমাদের পূর্বপুরুষগণ্লাহ সুলতন এই বিষয়গুলো এরা যে মাহুদ আল্লাহর ক্ষমতার একটু অংশীদ তারা আছে অংশীদার আছে আল্লাহর কাছ থেকে সৃষ্টিগস্তার কাছ থেকে তোমাদের কোন প্রমাণ আছে কেউ দেখাতে পারবে কোন প্রত করতে হবে এটার ফয়সালা কে দেবেন আল্লাহ দেবেন তিনি হুকুম দিয়েছেন খবরদার কারো ইবাদত করোনা একমাত্র তিনি ছাড়া সব নবীদেরকে যুগ যুগে সমস্ত মানুষের কাছে আল্লাহ তালী মেসেজ পৌঁছে দিয়েছেন তিনি ছাড়া কেউ এবাদত পাওয়ার উপযুক্ত নয় এটি হচ্ছে মজবুত দিন সত্য দিন সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ ই তা জানে না পৃথিবীর অধিকাংশ মানুষ কি এখন সঠিক দিনে আসে অর্ধেক মানুষ আসে সঠিক দিনে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগের কাছাকাছি হবে বোধহয় মেজোরিটি মানুষ আজকের জমানায় একই অবস্থা সকল এখন তাদের স্বপ্নের হে আমার জেলের দুই সাথী তোমাদের একজন তার প্রভুকে মদ্য পান করাবে মদ পান করানোর কাজে নিয়োজিত হবে আর আরেকজন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে শুলিতে চড়িয়ে তার লাশকে যখন ফেলে দেওয়া হবে জঙ্গলে কোনো জায়গায় অপমানিত করে তখন পাখি তার মাথা তার শরীর খাবে তার শরীরের মগজ থেকেও খাবে ঠুকরিয়ে ঠুকরিয়ে মাথা থেকে এটাই স্বপ্নের ব্যাখ্যা কোন জনকে মুক্তি দিয়ে পুনরায় রাজকর্মচারী নিয়োজিত করা হবে আর কাকে মুক্ত করে দেওয়া হবে তা বললেন আরে তুমি তুমি মুক্তি পাবা আর তুমি আটকা পড়বে তাহম তোমরা যে বিষয়ে আমাকে কাছে জানতে চেয়েছ সেই বিষয়ের ফাসালা হয়ে গেছে তার ব্যাখ্যায় তাফসিরে বলেছে যে যদি কোনো সময় স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয় আর ব্যাখ্যা করে দেওয়া হয় তাহলে সেটা ফলে যায় কাজে স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে বলার ক্ষেত্রে সাবধান এরকম যদি না জানে কেউ খুব এক্সপার্ট না হয় তাহলে ব্যাখ্যা করা ঠিক না বউ আমি দিয়েছি একটু ঘটনা পেয়েছি স্বপ্নে দেখেছে তারপর কোনো এক ছোটখাটো মসজিদের কোন ইমাম সাহেবের কাছে গিয়েছে উনি বলে দিয়েছেন এটা এটা হয়েছে তাকে ভয় লাগিয়ে দিয়েছে ব্যথা ঘুমোতে পারে না তোমার অর্থ করে দিয়েছে এগুলো ঠিক নয় ছোট মসজিদ বড় মসজিদ সব মসজিদ ইমাম সবের কারে এটা দাবি করার ইসু আল্লাহ ক্ষমতা নাই এগুলো আল্লাহ যদি কাউকে দান করেন এগুলো কোরআন হাজি পড়ে পড়ে এগুলো বাইর করা যায় না এগুলো আমার পক্ষ থেকে এলমেলা দুনি কাউকে কাউকে আল্লাহ তালা দেন কিন্তু কেউ জিজ্ঞাসা করে বসলে মানুষ মনে করেন আমার জিজ্ঞাসা করছে কিছু একটা না বললে কেমন হয় এবং উল্টা পাল্টা ব্যাখ্যা করে ফেলে এটা ঠিক নয় এখন ওনাকে যখন জিজ্ঞেস করে ফেলেছে উনি ব্যাখ্যা করে দিয়েছেন তিনি বলেছেন এটা হয়েই যাবে এটাকে তোমরা আটকাতে পারবে না তারপরে তিনি হয়তো পার্সোনালি বলেছেন দুইজনের মধ্যে যে মুক্তি পাবে তাকে বলে দিয়েছেন তুমি যদি মুক্তি পাও তাহলে তোমার প্রভুকে গিয়ে বলো এই বেচারা নির্দোষ মানুষকে কতদিন জেলে রাখবেন এই বেচারা মুক্তি পেয়ে যখন রাজ কাজে নিয়োজিত হলো তাকে শয়তান ভুলিয়ে দিল ওই মনিবের কাছে বলতে যে ইস আলাই সালাম এই তো বেচারা ইসব তো খামাখাই নির্যাতনের শিকার তাকে কতদিন রাখবেন একটু মুক্তি দেন না কেন এইরকম কথাটা বলতে সে ভুলে গেল তিনি থেকে গেলেন জেলের মধ্যে কতদিন থাকলেন পালাবি তা এও ভুলে গেল আর তিনি থাকলেন বেশ কয়েক বছর থাকলেন তিনি জেলে ছিলেন পরে তিনি ইসলাম কবুল করেছেন তবে হয়েছেন আবু হরি রাহের কাছে অনেক এলেম শিখেছেন তিনি অনেক কিছু ইসরায়েলি সোর্স থেকে রেওয়াত ইসরায়েলি সোর্স থেকে রেওয়াত করলে ইহেতুদের কাছ থেকে পাওয়া বিভিন্ন রেওয়াজ গুলো পাওয়া গেলে আমরা বিশ্বাস করবো কি করবো না এই ব্যাপারে সাংঘর্ষিক না হয় তাহলে নবী করিম সাল্লাম বলেছেন ফালাহু হুম ফালুকা দেবু খুব বেশি বিশ্বাস করা দরকার নাই আবার অবিশ্বাসও করা দরকার নাই আল্লাহ ভালো জানেন কোনটা ঠিক তো যাই হোক উনি ওভাবে মোনাববে এই ক্ষেত্রে রেওয়াজ করে বলেছেন ফিল যখন অসুস্থ হয়েছিলেন সব হারালেন এই দুরাবস্থায় পতিত ছিলেন সাত বছর আর ইউসুফ আলাহ সালাম ও এই কষ্টে পড়েছিলেন সাত বছর জেলের মধ্যে থাকলেন এটা তো তিন নয়ার নয়ের মাস কেন সাত তো আসে হতে পারে অল্লাহ আলম কিন্তু এটা আমার কনফার্ম কিছু না এখন ক্ষেত্রে এক দুর্বল বললেন তুমি যখন মুক্তি পাবে তোমার বাচ্চার কাছে ওনার ঠিক হলো কি হলো না এটা নিয়ে একটা দুর্বল রেওয়ায়ত আছে কোন সহিায়ত নাই দুর্বল রেওয়ায়তে এটা নিয়ে কিছু কম হয়েছে রিসেন্টলি কোন একজন স্কলার এটা বলেছেন এটা অনেকে সেটা হচ্ছে যখন ইসুফ আল্লাহ সালাম এই কর্মচারীকে বললেন তোমার বাচ্চার কাছে এটা নাকি ওনার অন্যায় হয়ে গেছে তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম ইউসুফ সালাম কাছে এসেছেন এসে বললেন ইয়া ইউসুফ মান খালিন আইদি এখয়াতিকা ইউসুফ বলেন তো আপনার ভাইদের ষড়যন্ত্র থেকে আপনাকে হত্যা করার মেরে ফেলা কুয়ায় ফেলে দিয়েছিল সেখান থেকে আপনাকে উদ্ধার করেছিলেন কে কলা আল্লাহ তিনি বলেন আল্লাহ আমাকে উদ্ধার করেছেন কলা ফামান আখরাজা কমিনাল জব অতবার কুয়া তারা ফেলে দিল কুয়া থেকে উদ্ধার করলো কে কলা আল্লাহআ আল্লাহ তালা উদ্ধার করেছেন ফমান আসামাল ফাহেসা অতবার বললেন যে আপনাকে যে একটা খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল মহিলা সেখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন কে উদ্ধার করেছেন কে তিনি বলেন আল্লাহ ফামান নিসা মহিলারা বিভিন্ন ষড়যন্ত্র পাকালো তা আপনাকে ষড়যন্ত্র থেকে উদ্ধার কে করেছিল আল্লাহ আল্লাহাল করলেন সবকিছু আল্লাহ তালা করলেন এখন জেল থেকে বাইর হওয়ার ব্যাপারে আল্লাহর করে যে আপনাকে একটু উদ্ধার করে টেকিনা তো এটা আল্লাহর কাছে চাইলেন না কেন আপনি এটা আপনার ঠিক হয় নাই কালিমাতানি আস আলু কয়া ইহা ইব্রাহিম করেছেন আর বলেছেন আল্লাহ আপনি তো ইব্রাহিম এর মাহবুদ ইয়াকুব এর মাহবুদ আপনি মেহরবানি করে আমাকে এটা মাফ করে দেন রকম নাকি তিনি বলেছেন ফকাল রাহু জিবরিল তখন জিবরিলাম না বললেন এখন এই কথা কারণে আপনার শাস্তি হচ্ছে আপনি আরো কিছু দিন কয়েক বছর আপনাকে জেলে থাকতে হবে এই কথা নাকি বলেছেন তো এটা কোন বিশ্বাসযোগ্য নাও হতে পারে আহ যদি ইমাম এটাকে রেফার করেছেন কোনো কোনো তাফসিরওয়ালা কিছু ইসরালী রেওয়ায়তের সোর্স দিয়ে এগুলো এনেছেন এটা ইদানিং একজন আলিম বলেছেন উপমহাদেশে এটা নিয়ে কিছু কন্ট্রোার্সি হয়েছে তো এক আল্লাহ এত তাই ভুলে যাওয়ার কথা না এত বড় বিপদে সময় আল্লাহ উদ্ধার করেছেন ওনারা জেলখানায় গিয়ে ভুলে যাবেন এটা তো হয় না তারপরে যদি বলতে পারেন যে মাজলুম মানুষকে জুলুম করবে কেন এই কথা বলার মধ্যে কি কোন অসুবিধা আছে এটা কি তার কাছে সাহায্য চাওয়া হয়েছে নাকি তার কাছে বিচারের ইনসাফের জন্য যদি হয় অসুবিধা কি এরপরে এই কথার আসে যদি কোন একটা ভুল হয়ে যায় আল্লাহ তালা কি ভুলকে মাফ করে দেন না কথাগুলো মিলে না আসলে কাজে এটা নির্ভরযোগ্য কোন যেহেতু নয় কাজে এটা বিশ্বাস করার কোনো যুক্তি নাই খামাখা এগুলো দিয়ে কন্ট্রোভার্সি তৈরি করা দরকার নেই তারপরে আমরা আসি এখন বাদশাহ স্বপ্ন আল্লাহ ইতিমধ্যেই ফয়সালা করেছেন বেশ কয়েক বছর কেটে গেল ইসুফ আল্লাহ নবুয় দিয়েছেন নবুয়ের কাজ করাবেন জেলে বসে থাকলে নবুতের কাজ করবেন কেমনে বাইর করা লাগবে তো আল্লাহ তালা এখন বাদশাহ স্বপ্ন দেখালেন যে স্বপ্ন ওনার বাইর কারণ হয়ে যাচ্ছে স্বপ্ন কি অকলাল মালিকু ইন্ বাদশাহ বললেন আমি দেখতে পেলাম মোটা তাজা সাতটি গরু মোটা তাজা সাতটি গরু দেখতে পেলাম কাউ সেভেন কাউ ইয়াক কুল হুন্না অত্যন্ত দুর্বল ক্ষীণ দুর্বল কয়েকটি গরু এসে এগুলোকে খেয়ে ফেললো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেললো পাতলা দুর্বল শুকনা গরুগুলো খেয়ে ফেললো তাদেরকে অদ্ভুত স্বপ্ন দেখলেন বাচ্চা এমনিতে গরু তো গরু খায় না তার মধ্যে যদি খাইতে হয় তাহলে মোটাগুলো খাবে এই পাতলা উল্টা খাওয়া হয়ে গেল বাচ্চার কাছে বিরাট ঘটনা এটা পশাবা সুম্বলা তিন খুদ্রি উলাম সাতটি ধানের শীষ শীষের মত গমের শীষ এগুলোকে শীষ দেখতে পেলাম খুব সতেজ সবুজ আর এরকম আরো সাতটা দেখলাম ইয়া পেশাৎ একদম শুকনা মনে হয় জানো ধান গাছ গম গাছ শুকিয়ে মরে গেছে এরকম সাতটা শীষ আর তাজা সাতটা শীষ বাচ্চার কাছে খুবই রহস্যজনক মনে হলো বেচারা এখন এটা স্বপ্নের ব্যাখ্যার অস্থির হয়ে গেছেন তার ঘুম আসছে না স্বপ্ন যখন মারাত্মক থাকে চাইছিল লোক গুনাগার হোক আর নে হোক মুসলিম হোক আর কাফের হোক তার ভিতরে বিরাট পরেশানি শুরু হয়ে যায় তাই না এটা সাধারণ স্বপ্ন নয় এমনি অসাধারণ স্বপ্ন খুব কম হয় সাধারণ স্বপ্ন বহু দেখি আমরা সব স্বপ্ন নিয়ে শুরু করে হিসাব করলে কিছু কিছু হোয়াট ইজ হ্যাপেনিং বাদশার এই অবস্থা এখন সে তার রাজ তার মন্ত্রী খবর দিল যে কোথায় কোথায় তোমাদের জানা আছে বড় বড় স্বপ্ন বিশারদ জলদি করে বাইরে নিয়ে আসো ইয়া আবার ওই সমস্ত সব রকমের লোক থাকে ব্যাখ্যা জানে এগুলো জোগাড় করে স্বপ্নের ব্যাখ্যা হইতে পারে কিছু লোকের একটু জানার সুযোগ হতে পারে মুসলিম ছাড়া অমুসলিমও হতে পারে এত অর্থেন্টিক না হলেও কিছু কিছু অভিজ্ঞতা কোনো কোন কারণে আল্লাহ কাউকে দিয়ে দেন তো অথবা জাদুকর রাখে পাশে আবার বিভিন্ন এরকম যেভাবে রেখেছে ওই বাদশাও কিছু রেখেছে বললে তোমরা জ্ঞানী বুদ্ধি আসে আমার মন্ত্রী পরিষদে বা বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসতে হলে এই স্বপ্নের ব্যাখ্যা করতে হবে তোমরা আমার স্বপ্ন শোনো স্বপ্ন বাদশাহ বললেন এই সাত গোরু সাত খাওয়ার কথা এরপরে সাত এবং আরো সাত শীষ গুলো এগুলোর ঘটনা কি তারা অনেক চিন্তা ভাবনা করে মাথায় কিছু ঢুকে না কিছুই ব্যাখ্যা করতে পারল না এইগুলো এই সাধারণ স্বপ্ন যেগুলো কোনো অর্থ হয় না অর্থহীন স্বপ্ন তাদের মাথায় কিছু ঢুকলো না অর্থহীন স্বপ্ন এগুলো নিয়ে আপনি মিনিংলেস এই রকম অর্থহীন স্বপ্নগুলোর গুলোর ব্যাখ্যা আমরা জানি না আর যেগুলো অর্থ আছে সেগুলো আমরা জানি আমরা কিছুই জানি না এটা বললো। না যেগুলো মিনিংফুল স্বপ্ন এগুলোর জন্য আরবিতে ব্যবহার করে রুইয়া। আর যেগুলো মিনিংলেস এগুলোকে বলা হয় আহলাম। আর ওই ফাঁকে দিয়ে যখন বাদশাহ পেরেশান এই স্বপ্ন বিশারদা বিজ্ঞানীরা বিশিষ্ট চিন্তাবিদিরা কিছুই ব্যাখ্যা করতে পারলো না এখন এই খবর ছড়িয়ে পড়লো বাদশাহ পেরেশানি যায় না তখন ওই যে রাজকর্মচারী যে জেলে ছিল মুক্তি পেয়েছে আবার বাচ্চার মতো বাচ্চার কাছে এক্সপার্ট তার কাছে তো খবর আছে সে এসে বললো বাচ্চার কাছে না উন হুকুম আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা জোগাড় করে ফেলবো আমাকে পাঠাও জেলখানায় এক লোক আছে তার কাছে শুনে আসি তখন তাকে যাওয়ার জন্য ব্যবস্থা আছে লাইন করা লাগে লাইন করে গেল সেখানে তখন গিয়ে বললো ইসবাম শুনে দেখা হলো কয়েক বছর পরে আপনি এগুলো কিছুই না আপনি মহাসত্যবাদী আমরা আপনাকে জানি এই স্বীকৃতি দিয়ে ওনার থেকে আদায় পাওয়ার জন্য ওনাকে সম্বোধন করলেন আদবের সাথে তাতে উনি রাগ না করে বসেন এখন আসছিস এতটা বছর আমার এখানে পচালি না আমাদেরকে ফতুয়া দেন মানে ব্যাখ্যা করেন স্বপ্নের ব্যাখ্যা করে দেন যে আমাদের বাচ্চা স্বপ্ন দেখেছেন সাতটি সুস্থ মোটা তাজা গরু ইয়েলু হুন্না শ্রাবুনে এই যা এগুলাকে খেয়ে ফেলছে আরো সাতটি দুর্বল শুকিয়ে যাওয়া শুকনা গরু পাতলা গরু খুদর আবার দেখেছেন আমার আমাদের সবুজ শীষ পাশাপাশি অস এরকম তৎসংখ্যক শুকনো শীষ এগুলোর ব্যাখ্যা খুব দরকার বাচ্চা পরেশান হয়ে আছেন তারা একটা ফেসলা দরকার কি দেখা হলো স্বপ্নের মাহাত্ম কি অর্থ কি তিনি আর কোন দরকার করলেন না যে আমাকে মুক্ত করে দিলে তারপরে আমি বলবো না তুমি নিয়ে যাবো কারণ আমাকে নিয়ে কাছে তাও বললেন না তিনি এত মুক্তি পাওয়ার জন্য পাগল না তিনি জানেন যে তাকে সম্মানের সাথে বের হতে হবে তিনি অসম্মানের সাথে বের হবেন না উনি বলে তিনি বললেন অর্থ হচ্ছে যে তোমাদের সামনে সাতটি বছর যে আসতেছে এই দিনগুলি তোমরা ভালো ফসল উৎপন্ন হবে জমিনের মধ্যে এখন আগামী এর পরে আগামী সাতটি বছর আসবে সেগুলো খুব খারাপ আসবে এই সাতটি প্রথম সাতটি বছরের ফসল যা হবে হাসাতসলগুলোকে যখন তোমরা কেটে ঘরে নেবে গম হোক ধান হোক যাই কিছু হয় ফাজারু হুফি সুমুলিহি এগুলাকে তোমরা শীষের মধ্যে রেখে দিও শীত থেকে বের করে ফেলো না ইল্লা আলিলাম মিমা তাকুলুন তবে অল্পগুলো যা তোমাদের খেতে হয় নিয়মিত খাওয়ার পরিমাণটা নিয়ে চাল বের করো বা এগুলাকে তোমরা শীত থেকে বের করো প্রসেস করো খাওয়ার জন্যে যেগুলা এখন খাবে না জমা করে রাখবে সেগুলো তোমরা শীষের মধ্যে রেখে দিও খুলে ফেলো না খোসার মধ্যে রেখে দিও খোসার থেকে বের করো না অতপর এই সাত বছর শেষ হয়ে গেলে আবার আরেক সাতটি বৎসর আসবে যেগুলো কঠিন বৎসর হবে কোন বৃষ্টি হবে না কোন ফসল হবে না পুরো কি হবে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দেবে ওই সময় তোমরা এই তোমাদের জমা করে রাখা এই শীষ থেকে আস্তে আস্তে বের করে করে ইয়া কুলনা কদ্দম মা কদ্দম তুমলা হুন্না ই তোমরা একটু করে বের করে খাবে খেয়ে খেয়ে তোমরা এগুলাকে জমা করে রাখবে আস্তে আস্তে সুম্মা তিমিম্বা দেিক বাকি দ্বিতীয় সাতটি বছর পার হয়ে গেলে যখন আবার বৃষ্টিপাতল আসবে তোমাদের জমিনে ফসল উৎপন্ন হবে আবার লাইফ নরমাল হয়ে যাবে এখন এই যে প্রথম সাত বছর এগুলোকে রেখে দিতে বললেন শীতের মধ্যে রেখে দিতে বললেন খোসার মধ্যে অর্থাৎ যদি শীত থেকে বের করে নেওয়া হয় তাহলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ধান আর চাল ধান থেকে চাল বের করে ফেললে চালটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই শেষ করতে হবে ধান অবস্থায় শুধু স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন না টেকনোলজি শিখিয়ে দিলেন সহজে নষ্ট হবে না তখনকার জমানাতে আর কোন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দিলেন অফিসের সময় তোমাদের পরে বড় কঠিন ষাটটি বছর আসছে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে এখন বাচ্চার কাছে গিয়ে যখন এই ব্যাখ্যা করে দিল রাজকর্মচারী করে এই তো পাইছি আমার মিলে গেছে এই সাংঘাতিক ব্যাখ্যা ওরা বলে কয় কি দেখছেন এগুলো অর্থহীন এই লোক কোথায় আমি তো তাকে দরকার পরিচয় দিয়ে দিয়েছে তাকে জলদি করে ধরে নিয়ে আস তাকে মুক্ত করে নিয়ে আস আমার কাছে নিয়ে আস এসবকে নিয়ে আসো আমার কাছে আমাকে অপমান দিয়ে অপমানিত করে ঢুকানো হয়েছে আমি দুষ্কৃতিকারী এর একটা খোলাশা হওয়া দরকার এর সমাধান দরকার মানুষের কাছে মেসেজ দেওয়া দরকার যে তিনি দুষ্কৃতিকারী নন তিনি অপরাধী নন তাকে অপরাধী সাজানো হয়েছে তখন আসলো বা তোমার বাচ্চার কাছে আবার যাও আমি এভাবে যাব না বের হবো না ফ্যাস তাকে ভালো করে জিজ্ঞেস করো মা আলু নিশুয়ের ল্যাতি কাত্তা আনা এখন চট করেই তার ব্যাপারে তহমত দিল না কারণ এটা তো তার জন্য পার্সোনাল খুব ছিল এই কথাটা বলে আসছে তার অপমান হয়ে যাবে তার জিদ চেয়ে পেয়ে বসবে তো বললেন যে ওই যে মহিলারা হাত কাটছিল কেন কাটছিল একটু খবর নিয়ে আসেন তো আপনার আমাদের বাদশার স্ত্রী যে দাওয়া দিয়েছিল মহিলাদেরকে সেখানে কোন কথা আলোচনা হয়েছে হাত কিভাবে কাটলো পুরো জিনিসকে প্যাকেজ হিসাবে উনি ছেড়ে দিলেন শুধু তার স্ত্রীর দিকে দায়ী করে দিলেন না খুব কায়দা করলেন কথা সরাসরি বলে দিলে অন্য সময় লোকেরা অ্যাকসেপ্ট করে না ঘুরাই পাঁচাই এ সুন্দর করে সাদাই দিলে মোটামুটি সেটা ডাইরেক্ট অ্যাকশনে যেতে চায় না লোকেরা ডাইরেক্ট বললে লোকদের হিত করে দেয় তারা আমি চলে আসে সুন্দর করে পুরো ঘটনা পেজেন্ট করলেন এখন বাদশাহ সেই মহিলাদেরকে ডাকলেন সবাইকে যারা ওই দাওয়াতে এসেছিল হাত কাটছিল এবং তার স্ত্রী সবাইকে ডাকলেন এনে সরাসরি জিজ্ঞেস করলেন এবার বাদশাহ তাদেরকে এই মহিলারা সত্যি কথা বলো তোমরা ইস্যুকে দেখে হাত কাটছিল কেন পুরো ঘটনা কি কি হয়েছিল এর আগে পরে কি হয়েছে তখন তিনি বললেন কলমা খত ইদরা ইউসুফা নবসে সে তখন শুধু মহিলা একা ডাকলেন না তার স্ত্রী কেউ ডাকলেন আর বললেন যে আসল ঘটনা বলো কি হয়েছিল এবং তোমরা যে ইসবকে এইভাবে প্ররোচিত করতে চেষ্টা করেছিলে এবং সে সারা দেয়নি যদিও আমার ধারণা তবু এখন তোমরা আসল ঘটনাটা বলো আসলে কি হয়েছে পুরো ঘটনা আমি শুনতে চাই কারণ মহিলা তো স্বীকার করেনি ইসবের ঘড় দিয়েছে যদিও বাচ্চার সন্দেহ হয়েছে এবং তার ডাউট সৃষ্টি হয়েছে সে মনে করছে তার স্ত্রী হয়তো বা দায়ী কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নাই মহিলা স্বীকার করেনি তারা তখন বলল আমরা তার ব্যাপারে কিছুতেই তার খারাপ কোনো আচরণ সে নির্দোষ আমরা তখন তাকে দেখেছি মনে হয়েছে ফেরেস্তার মতো এমন নির্দোষ মানুষকে কিভাবে দায়ী করা যায় ওই মহিলারা সাক্ষী দিচ্ছেন তাদের সামনে রানীও আছে এখন রানী বহুদিন পরে বাধ্য হয়েছে যে এখন তারা পড়ে যাচ্ছে স্বীকার করতে বাধ্য হয়ে গেল এখন সে বলল কল আজ রানী বলে আর সত্য লুকিয়ে লাভ নেই সত্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে আসল ঘটনা হল আনারা তুহু আন্না হ আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছি তিনি সত্যি সত্যবাদী ছিলেন কোন দোষ নাইব তিনি বললেন পরে যখন এই খবর নিয়ে ওনার কাছে পাঠানো হলো বা এই খবর দেওয়ার আগেই তিনি বলে দিলেন ওই কর্মচারীকে যে আমি যাব না কারণ আমি চাই যে সবাই যেন জেনে নেই যে আমি আমার মালিকের মনিবের স্ত্রীর সঙ্গে অপব্যবহার করে খারাপ ব্যবহার করে অথবা এমন কিছু আচরণ করি যা তার জন্য কষ্টের কারণ হয় আমি যেগুলো করিনি তার অনুপস্থিতিতে এটা তিনি ভালো করে কনভিন্স হলেন কিনা আমি জানতে চাই আর ওনারা এত সুন্দর করে ভালো করে থাকার ব্যবস্থা করেছে তার ঘরে আমাকে পুত্রের মতো লালিত পালিত করেছে তার ঘরে আমি তার এত বড় ক্ষতি করবো তার স্ত্রীর দিকে তাকিয়ে অবৈধ সম্পর্কে স্থাপন করে আমি এটা করতে চাইনি আর এইরকম খেয়াল যারা করে আল্লাহ তারা কখনই তাদের খেয়ানত কে কামিয়াব করেন না ষড়যন্ত্রকে আল্লাহ তালা কখনো কামিয়াবি দেন না আমি এগুলো ভালো করে জানি কিন্তু লোকেরা জানুক এটা তিনি আরো বললেন যে আমি এগুলো বলছি এই যে আমি আমার নিজের সাফাই গাইতে চাই না কারণ মানুষ হিসাবে সবার মধ্যেই তো থাকতে পারে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন বিধায় আমি টিকে ছিলাম আমার কৃতিত্ব নয় আমি আমার না তোমাদের কাছে বুঝুর্গ আসলেই মানুষকে খারাপ কাজে প্ররোচিত করে উৎসাহিত করে হুকুম দেয় হুকুম দিলে অনেকে পড়ে যায় আর কারা পড়ে না ইল্লা ইমা র যাকে আমার রব হেফাজত করেন রহমত দিয়ে তারা ছাড়া কেউ টিকতে পারে না তাহলে তিনি যে টিকেছেন ওনার নিজের কৃতিত্ব নয় কার কৃতিত্ব আল্লাহর কৃতিত্ব কথা তিনি স্বীকার করছেন আমার রব অনেক ক্ষমাশীল এবং অনেক দয়াময় নসের কথা তিন রকমে আছে কোরআন শরীফে তিন ধরনের নফসের কথা আছে তাই না একটা নফ্সের নাম এখানে এসেছে কি আর নফুল্লা সু অর্থ কি যে দেয় খারাপ কাজের দিকে গুনার দিকে গুনার স্বপ্ন মধ্যে ঢুকিয়ে দেয় কল্পনা ঢুকিয়ে দেয় ওয়াস ওয়াশা ঢুকিয়ে দেয় এগুলো আনাগোনা করতে থাকে মনের মধ্যে এই হল নফসের এই দিকটা আবার নফসের আরেকটা দিক আছে আর নফসল্লাউ আর নফসল্লাউ যে গুনা করে ফেললে তখন নকশার ভিতরে আরেকটা দিক আছে কি করে ফেললাম গুণা করে ফেললাম তবা করার জন্য নিজের ভিতরে আত্মসমালোচনা সৃষ্টি হয়ে যায় আফসুস লাগে নিজে দুঃখিত হয়ে যায় আল্লাহর কাছে আসে। এটা হল লাউ নিজেকে ক্রিটিসাইজ করে লাউ মানে ক্রিটিসাইজ করা সমালোচনা করা নিজেকে তার বিবে দংশন তাকে দংশন করতে থাকে এটা নকশা লাউ আমার দ্বিতীয় আর তিন নম্বরটা আছে আল্লাহর প্রতি মনের ভিতরে যে তৃপ্তি আছে আত্মতৃপ্তি আছে মনের ভিতরে যে সন্তনা আছে প্রশান্তি আছে এটা হলো খুব নফসের ভালো দিকটা নফসুল মতমা তো একজন মানুষের ভিতরে তিনটা থাকতে পারে কিনা থাকতে পারে তিনি হবে মতমা ইন্দামে ভালো কাদের দিকে আসলে খুব ভালো লাগে আবার আর সময় চলে আসলো আবার আমার গুণা করার পরে আত্মসমালোচনা দেখা যায় তার মতমাইন্দার দিক ভারী হতে হতে হতে হতে দুর্বল হয়ে যায় আর ইন্তিকালের আগে সেই নবসে মতমাইন্দার অধিকারী হয়ে যায় আল্লাহামাজহম তখন আল্লাহ তালা তাকে ডেকে বলেন সময় ভয় পাও কেন মৃত্যুকে আমি জানি কষ্ট হবে একটু তুমি তো তোমার রবের কাছে চলে আসবা যে রব তোমাক প্রতি খুশি হয়ে আছেন সন্তুষ্ট হয়ে আছেন তুমি রবের সঙ্গে দেখা করলে তুমি খুশি হয়ে যাবা পদ খুলি ছুয়েদ খুলি যান আবার মধ্যে ঢুকে পড়ো আমার জানলাতে প্রবেশ করতে চলে আসো আর যদি উল্টা হয় যে তার নফ আমার আর দিকটা ভারী হয়ে গেল ভারী হয়ে গেল তাহলে ওই অবস্থায় সে মরবে আর কেউ কেউ আছে তার মাঝামাঝি অবস্থায় থাকবে গুণা করবে আর কবা করবে আর এই অবস্থায় গুণা করে আবার ছেড়ে দেয় আবার চলে যায় এরকম সংগ্রাম চলছে হয়তো এটা একদিকে ওই ওই অবস্থায় থাকবে অথবা এটার উন্নতি হয়ে মতনতিহা এইগুলা বাদশাহ প্রমাণ করে ফেললেন তাদেরকে ডেকে ডুকে এখন বাচ্চার কাছে ভ্যারি ক্লিয়ার আগে তো সন্দেহ ছিল এখন তো মহিলা শিকারী করে ফেলেছে এখন বাদশাহ তারপরে মেসেঞ্জার কে আবার পাঠালেন তার কর্মচারীকে জলদি করে মুক্ত করে নিয়ে আস আমি থেকে আমার খাস অ্যাডভাইজার আমার একান্ত পার্সোনাল অ্যাডভাইজার হিসাবে তাকে আমি নিয়োগ দান করব। বড় রাজ কর্মচারী বড় দায়িত্ব তাকে দেব আমি নিয়ে আসা হলো যখন বাচ্চা তার সঙ্গে দেখা হয়ে গেল আসলেন এসে কথাবার্তা হলো বাচ্চা খুব তিনি তার মনে কষ্ট প্রেজেন্ট করলেন দুঃখ প্রকাশ করলেন তারপরে বলেন যে আজকে ইউসুফ তুমি আমার এখানে অত্যন্ত বড় দায়িত্ব নিয়ে যেতে হবে আর আমিন তুমি আমার একান্ত বিশ্বস্ত ব্যক্তি হয়ে যাবে সবগুলো যা আছে আমার উজির নাজির ক্যাবিনেট মিনিস্টার সবচেয়ে বড় দায়িত্ব আমি তোমাকে দেব তোমার পরামর্শ ছাড়া আমি আর কোনো কাজ করব না আলা তখন তিনি বলে বসলেন আমাকে দায়িত্ব দিবেন কোনটা আমি ডিপার্টমেন্টের কথা বলে দিই বলে দি তখন বললেন যে আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন আমি ইসা আল্লাহ সংরক্ষণ করার ব্যাপারে চুরি করার অভ্যাস আমার নাই লুট করা সরকারি মাল এটাও হেফাজতে থাকবে আর আলিম আমার জানা আছে এই সাত বছর এটাকে কিভাবে এগুলাকে প্রোটেকশন দিতে হবে যেহেতু ওই স্বপ্নে আগে দেখেছেন স্বপ্নের বাদশার ওই ব্যাখ্যা না জানা আছে আমরা পরবর্তী পর্যায়ে বাচ্চার সঙ্গে ওনার আরো কিছু কথাবার্তা হচ্ছে শুনবো এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার কোন কোন তাফসিরে এসেছে যে হাম্মা বিহা ও হাম্মাদ বিহি যে আসছিল যে ইসুফ আল্লাহ তার দিকে ঝুঁকে পড়লেন কি না কি সেটা এইরকম আহ ব্যাখ্যা করতে গিয়ে ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে ইহুদিরা নবীদের ব্যাপারে কিছু কিছু উইকনেস এর কথা যোগ করেছেন যে ইসুফ আল্লাহ আসলে ঝুঁকে পড়েছিলেন এবং তিনি অনেক দূর অগ্রসর হয়ে গেছেন মহিলার সাথে তহমদান করেছে এবং বলেছে পরে তিনি নাকি হঠাৎ করে যখন তিনি এই কাজে অলরেডি নেমে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছেন তখন তিনি দেখলেন যে ইয়াকুব ছবি ওনার সামনে চলে এসেছে হঠাৎ করে এটা দেখে তিনি লজ্জিত হয়ে গেলেন এখন তখন নাকি উঠে দৌড় দিয়ে গেছেন দরজার দেখে এই কল্প কাহিনী সাজানো হয়েছে এগুলো এই কল্প কাহিনী ঠিক না কোন কোনো তফসিরওয়ালারা এই কাহিনী যোগ করেছেন ইসরায়েলি রেওয়ায়ের থেকে এবং বাকি যারা তফসির পড়েন কোন কোনো তফসির সহিদ জিনিসকে নিয়ে আসে কিন্তু কোনো কোনো তফসির মধ্যে এইরকম কিছু কাহিনী যোগ করা হয় কাহিনী লোকেরা পছন্দ করে নাকি করে না খুব পছন্দ করে এই আমাদের লোকেরা মধ্যে কি করে এগুলো এটাও কাহিনী কোন কোনো তফসিরে পাওয়া যাবে পরে ইসা আসলাম তার তাকে বিয়ে করেছেন বাদশা মরে যাওয়ার পরে তো এই সমস্ত বহু ঘটনা আছে তো অনেক মোফা বলেছেন এই কথাটা ঠিক নয় বিভিন্ন কারণ এক নম্বর হচ্ছে এই এটা মিথ্যা অপবাদ ইসব আল্লাহ যখন অ্যাপ্রোচ করেছে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন কি মাদ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ আমাকে জেলখানা থেকে উঠিয়ে বাচ্চার আশ্রয় দিলেন আমি এত বড় নিম খারামে করবো আমার আল্লাহ এবং পাশাপাশি এই যে বাচ্চা আমাকে জাগা দিয়েছেন তিনি মাদ আল্লাহ বলে চিৎকার করে ভয় পালিয়ে এসেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায় তিনি এরকম ঘটনা দিকে এগিয়ে যাবেন চিন্তা করা যায় দুই নম্বর হচ্ছে অপ্রেশন হতে পারে এবং দৌড়ে এসে তার সঙ্গে ধার সাথে তার কাপড় পর্যন্ত ছিঁড়ে গেল কাফর ছিঁড়ার দরকার হয় আর তিন হচ্ছে যে তিনি বলে ফেললেন যে আল্লাহ তাকে অগ্রসর করাতে পারে চিন্তাও করা যায় না চার নম্বর হচ্ছে যে আল্লাহ তারা নিজে প্রশংসা করেছেন এই সুরের মধ্যে কোন এক জায়গায় যে ইন্না হুমিন ইসুফাম ছিলেন আমার খাঁটি বান্দাদের অন্যতম যেখানে আল্লাহ সার্টিফিকেট দিকে আমার খাটি বান্দা তো বান্দা এত খাঁটিবান হয়ে যাবেন এটা কোনো যুক্তিতে ধরে না পাঁচ নম্বর হচ্ছে মাহাদে এই যে যখন দরে পালিয়ে গিয়েছিল তখন যে সাক্ষী দিয়েছিল কোন কোনো রেওয়ায় আসছে সে ছিল শিশু শিশুর মুখ কথা উঠেছে তখন এসেছে পালিয়ে যাচ্ছেন আর এই সময় বাচ্চা ঘরে ঢুকেছে আর মহিলা বলে যে তোমার স্ত্রী সঙ্গে অপকর্ম করতে চায় তখন বাচ্চা হতবম্ব ইসব কি এরকম দুষ্ট প্রকৃতি ছিলেন কিনা আর স্ত্রী যেভাবে বলছে সরাসরি ফরিয়ার করে বসলো একদম তার কি শাস্ত্রীয় হওয়া দরকার বাচ্চা দ্বিধাদ্বন্দ্বে আছেন এই সময় যে কথাটা বলেছে তার কাপড় দেখতে হবে ইউসুপের ছিলা কোন দিকে সামনে দিক থেকে না পেছনের দিক থেকে এই কথাটা যে বলেছে কোনো কোনো রেওয়ায় এসেছে সে ছিল যে কথা বলতে পারে না তার মানে অবুধ কথা ফুটে নাই মুখ দিয়ে এখনো এই রকম শিশু এই কথা বলে আর ওই শিশু হলো এই মহিলার আত্মীয়ের কোনো ছেলে মেয়ে কোনো আত্মীয় বেড়াতে এসেছে বা তার বাসায় থাকে তার নিদের লোক এবং তার বয়স ছিল কম কথা এখনো মুখ দিয়ে ফুটে নাই ওই রকম ছেলে কথা বলে বসলো যে তার জামাটা দেখেন পেছনের দিক থেকে ছিঁড়েছে হিসেবে না সামনের দিক থেকে ছেড়েছে তো এটা একটা আল্লাহর এত বড় একটা আলামত তিনি দেখালেন এটা আরেকটা প্রমাণ যে ছোট শিশু সাক্ষী দিয়েছে মাসুম শিশু মুখ দিয়ে কথা তুলেছেন যে মহিলা দায়ী ইউসুফ দায়ী নন এটাও তো প্রমাণ করে যে ইসুব আলাম হতে পারেন করলেন প্ররোচনা দিতে চেয়েছি ফে নিজেকে ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করেছে এর বড় কি দরকার আছে সাত নম্বর হচ্ছে যে তিনি আল্লাহর কাছে চেয়েছেন এদের ষড় থেকে রক্ষা পাওয়ার জন্য হেফাজত করার জন্য আল্লাহ নিজে বললেন ফাসারাফ আল্লাহ তার থেকে সরিয়ে দিলেন এটা তো বললেন না আল্লাহ যে আমি ইসুফকে সরাই দিলাম মহিলাদেরকে সরিয়ে দিলাম তাদের যারা চায় তাদেরকে সরিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছে আরেকটি দলিল হয়ে যায় আট নম্বর হচ্ছে এবং তার পরিবার লোকদের কাছে তারা ইসুফ আল্লাহ দোষী মনে করলে তো জেলখানায় দিতে হলে তো সঙ্গে সঙ্গে দিতেন সঙ্গে সঙ্গে দেন নাই কিন্তু ইসুফ বলছেন যে তুমি এটা নিয়ে আর করো না আর মহিলাকে বলেছেন কি তুমি ইস্তিকার করো তোমার নিজের জন্য তাদের কথায় প্রমাণ হয়ে যায় ইসবামের ভিতরে কোন ধরনের কাজ একদম করেনিটা ছিল ওকে না ছিল। যে তুমি তিনি জেলখানা থেকে বের চাইলেন না যতক্ষণ না ওই মহিলাদের সামনে থেকে স্বীকৃতি না আসলো ওনার দুর্বলতা থাকলে তো উনি ঠিক আছে আমি এখন বের হয়ে যাই ওদের কথাটা তিনি প্রমাণ করাই ছাড়লেন আর দশ নম্বর হলো মহিলা নিজে বলে ফেলেছিল করেছি এবং তিনি সত্যবাদ এইরকম কোন তফসিল আপনার কখনো যদি পড়েন এগুলোকে বিশ্বাস করবেন না এগুলো ইসরায়েলের বাইরে থেকে এসেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো যে বাদশাহ সঙ্গে ওনার রাজকর্মের দায় দায়িত্ব কিভাবে পালিত হচ্ছে এরপরে ইসুফ আলাহ ইসলামের মুক্তির দিন তো হয়ে গেল পরবর্তী পর্যায়ে এবারে ওনার বাবা ওনাকে মিস করছেন কিভাবে ভাইদের সঙ্গে দেখা হয়ে বাবার কাছে গেল বাবা কিভাবে আসলেন মিলিত হলেন দিন পরে বাবা ইসুফ আল্লাহ ইসলামকে হারিয়ে কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছেন আল্লাহ তালা ওনাকে কিভাবে চোখ ফেরত দিলেন এই সমস্ত কাহিনী থাকবে আমাদের আগামী সপ্তাহে ইনশাল